গোলা দে গোলা দে গোলা দে গোলা দে গোলা না ফাইলে আয়া মুি নেলে হ্যাগেস্তা কি নে গোলা দে দে না ফাইলে হে আর্গে তা কি নে হে আয়া মু ভোন্ডা ওখল রাস্তা নাই তো আগুন লাগাই তুমরা ভোন্ডা ওখল রাস্তা নাই তো আগুন দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে ফাইলে হে আয়া মুগেস্তা কি নে আয়া মুগেস তা কি নেজা গঞ্জ খান নসিয়াহ গা আল্লাহ রোলি ওই যাই তো সাই গঞ্জুড়ির দলে ডুলা গঞ্জা নাইয়া আল্লা রি ওই যাই তো সাই গঞ্জুড়ির দলে ইমান আমল ধ্বংস করা ইমান আমল ধ্বংস করা বন্ড ফিরফলে গল্লা দে গল্লা দে গল্লা দে গল্লা দে গোল্লা ফাইল হে আয়া মোরগেসি নেই হে বন্ডা মুখল রাস্তা নাই তো দে তুমরা বোন্দা ওখল রাস্তা নাই তো লাগাই দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে না ফাইল হে আয়া মোর গেসা गोला ना फाइले हे आया मोर्गे जैसा खानो गंजा खाई लेडा खाइन फूली शे फाइले निराफे मोद गए बाबार दोरबारे जैसा खानो गंजा खाइले डांडा खाइन फूली शे फाइले निराफे मोद ग खाय बाबार दोरबारे गुमरा उ जागा গুমরা জাগা না সক্লা দে গোল্লা দে গোল্লা ফাইলে হে আর্গেস তা নেই হ্যা মোরগেস তা কি নেতা নাই তো আগুন লাগাই দে তুমরা মুন্ডাও লাস্তা নাই তো আগুন লাগাই দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা ফাইলে হে আয়া মরগেস্তাকিনে গোল্লা না ফাইলে হে আয়া মোর গেস্তা কিনে লাম্বা লাম্বা সুল রাখিয়া ওজু গোসল সব মুসুর গোল্লা লাম্বা সরিয়া বুজুর গই সাই লাম্বা লাম্বা সুন রাখিয়া অজু গোসল সব সারিয়া মুাম্বা সরিয়া বুজুর গই তো না গোল্লাত না মুর গোল্লাত আগুন লাগাই দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গল্লা দে গল্লা না ফাইলে হে আইয়া মর গোল্লা ফাইলে হে আয়া মুগেস্তা কি নেতা নাই তো আগুন লাগাই দেল রাস্তা নাই তো আগুন লাগাই দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা দে গোল্লা ফাইলে হে আয়া মুগেস গোলা না ফাইলে কি না ফাইলে হে আর্গেস্তা কি নে আর্গেস্তা কি নে গুল্লা দে